আলোচনার বিষয়বস্তু হল নবজাতক শিশুর বাবা মা এবং অভিভাবকদের করণীয় একটি শিশু যখন দুনিয়াতে আসে তখন তার অভিভাবক হিসাবে বাবা মা দাদা দাদি নানা নানি যারা তার অভিভাবক থাকেন তাদের বেশ কিছু করণীয় আছে এই করণীয়গুলোর বেশিরভাগ আমাদের সমাজে মানুষ জানেই না খুব কম মানুষই জেনে থাকার কথা আমরা আজকের আলোচনা ইনশাল্লাহ ১৩টি করণীয়র কথা উল্লেখ করব করোনা এবং সুন্নার আলোকে এই ১৩টি করণীয়র আমার মনে হয় যে দশটি করণীয় সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ লোক জানেই না ধারণাই নেই করবে কি তো বিষয়টি এজন্য খুবই গুরুত্বপূর্ণ আবার একটি শিশুর জন্মের পরে এমন কিছু কাজ আমরা করি যেগুলো আসলে করোনা দিস আমাদেরকে করতে বলে নাই বরং করোনাহাদিসের দৃষ্টিতে কোন কোনোটি নিষিদ্ধ সেরকম অনেক কাজ আমরা করি আবার যেগুলো করা দরকার তার অনেক কাজ আমাদের ছুটে যায় সবাই আমরা অভিভাবক কেউ হয়তো সন্তানের বাপ আর না হলে সন্তানের বাপ হব ইনশাল আর অনেকে তো বাপ হইয়া এখন দাদা হওয়ার উপক্রম নানা হওয়ার উপক্রম ঠিক না। তো সন্তানের অভিভাবকত্ব থেকে আমরা কেউই কি নই খালি না সবাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো শিশুর অভিভাবকত্ব করছি বা করার স্কোপ বা সুযোগ আমাদের আসবে অতএব একজন অনাগত শিশু এখনো আসে না দুনিয়াতে আসবে তার আসার পর আমাদের করণীয় কি কি আহ সন্ন্যাস ভিত্তিক আমলগুলো কি কি সেগুলো জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাদের সকলকে জানা এবং আমলের তফিক দান করেন ঘেটে মোটামুটি একটি শিশুর জন্মের পর এই তেরোটি করণীয় একজন অভিভাবকের জন্য একজন বাবার জন্য একজন দাদার জন্য একজন নানার জন্য একজন মায়ের জন্য এই কাজগুলো করা উচিত তার ভিতরে সর্বপ্রথম যে কাজটি সেটি হল शयतान सुरक्षित रखार जो शिशु केल्ह बनी आदमे सबसे बड़ शत्रु शो, के सबसे बड़ शत्र शयतान जार संगे शत्रुता शुरू होना बर हर घटना के केंद्र कर तक घोषणा दिए संगे शत्रुता शुरू करयान घोषणा दिए शत्रुता शुरू करानी विस्तारित उल्लेख कर সে আমাদের পথের মোড়ে মনে দাঁড়াবে আমাদেরকে বিপদগামী করবে নিয়ে ছাড়বে সে একা যাবে যে তার চ্যালেঞ্জগুলো যেগুলো কোরআনে উল্লেখিত হয়েছে সে চ্যালেঞ্জের কারণে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শৈতান এবং সেই হলো আসল শত্রু সেই হল চিরশত্রু কোনো মানুষ কোনো মানুষের কি হতে পারে না চিরশত্রু হতে পারে না মানুষের চিরশত্রু কে হবে একমাত্র শৈতান অতএব একজন সচেতন দায়িত্বমান সন্তানের হিতাকাঙ্ক্ষী অভিভাবকের প্রথম করণীয় হল আমার শিশুটি আমার সন্তানটি আমার নাতি নাতনি তারা যেন দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে তাদের সবচাইতে বড় শত্রুর শত্রুতা থেকে নিরাপদে থাকতে পারে এই ব্যবস্থা গ্রহণ করা একজন অভিভাবকের সবচাইতে বড় দায়িত্ব কথা বলে আসছে তো সেজন্য নবিসাম একটি আমল শিক্ষা দিয়েছেন এটি হলো সন্তান জন্মের আগে একটা আমল পরে আরেকটা আমল এই দুইটাই হলো সুরক্ষার জন্য আমি বলি টিকা বিভিন্ন রোগ যাতে না হয় আগে থেকে নিরাপত্তার জন্য টিকা নেওয়ার ব্যবস্থা আছে না তো এই দুইটা আমলকে আমি বলি টিকার মতো আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা শয়তানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য শিশুর দুটি ব্যবস্থা করোনা এবং সুন্না আমাদেরকে বাতিল দিয়েছে একটি শিশু যাতে বড় ধরনের শয়তানারেফাজতে রাখেন এই জন্য আল্লাহ সন্তান দুনিয়াতে আসার আগের যে আমলটি সে আমলটি সম্পর্কে সোহি বুখারিতে বর্ণিত হয়েছে আব্দুল্লিনা আব্বা আসর আল্লাহ তাল্লাহ তিনি বর্ণনা করেছেন যে নবিসাল্লাম বলেছেন লাউ তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়াটি পড়ে এই দোয়াটি যদি পড়ে তাহলে কি হবে ফিয়া বইন হম এই মিলনের ফলে যদি কোন সন্তান আল্লাহ তাদেরকে দান করেন তাহলে কখনোই শিশুর ক্ষতি দোয়াটি পড়ে থাকে দোয়ার অর্থ কি আল্লাহ জান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি হেফাজত করেন নিরাপদে রাখেন ওয়া জান নেবী শতান रिजिक हिसाब दान करके शयतान आक्रमण करे तो आजीवन कह ही शयतान बड़ को आक्रमण बड़े क्षति मुरत बना देमानुष को देव एके बारे विपदगामीवा क्षति कराशाला प्रिय भ একটি আমল আমরা পেয়ে গেলাম সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মা যদি এ আমলটি করে তাহলে তার সন্তানের জীবনের বিরাট বড় একটি সুরক্ষা হয়ে গেল একটা প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে গেল আমল নম্বর দুই সন্তান জন্মগ্রহণের পরে বাবা মা যেই সন্তানের কাছে থাকবে অথবা দূরে কাছে হলে বেশি ভালো কাছে থাকবে বা দূরে বাবা হোক মা হোক যে কেউ এ আমলটি করবে আর সবাই মিলি করলে তা সবচেয়েতে ভালো আমলটি হলো এটাও আল্লাহ আশ্রয় প্রার্থনা আপনি সন্তান আল্লাহ কবুল করছেন কোন দিন দোয়া পড়ছেন না পরছেন নাই খবর নাই হয়তো তো আল্লাহ দ্বিতীয় ব্যবস্থা রাখছে প্রথম টিকা যদি মিস হয়ে যায় তো দ্বিতীয় টিকা আপনি ধরবেন সেটা হলো সন্তানের জন্মের পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবেন ওই একই আশ্রয় শয়তানের আক্রমণ থেকে এক্ষেত্রে দুটি বর্ণনা আমরা পাচ্ছি এক হলো আল্লাহ আলে এমরানের ভিতরে এমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন এমরানের স্ত্রীকে ইসা আলহাতামের নানি মারিয়াম এর মা যখন মারিয়াম তার গর্ভে এসেছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন কি ফরিয়াদ তিনি বলেছেন ও এমনিহা মারিয়াম ও এমনি आल्ला दो पसंद हो सन्तान भूमिष्ट हारे मारियम एरिया दा कर स्त्री इमरान जो करणे वर्णित होनामरान स्त्री इसाला नानी दोआा कर आल्ला दान कराम मारियम रखल आश्रय আল্লাহ আপনার আশ্রয় আমি প্রার্থনা করি আমার সন্তানের জন্য আপনি আশ্রয় দিয়ে এবং আপনি শয়তানের শয়তানি থেকে কি দিয়ে আশ্রয় দিয়ে দয়টি কি করছেন মারিয়ামের মা আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মক্কামদিনে গেছেন তাই না আমাদের দেশ থেকেও হাজিরা আসলে এখান থেকেও হাজিরা গেলে মরিয়ম ফুল কিনে দেখছেন আপনারা মরিয়ম ফুল কিনে কেন মরিয়ম ফুল কিনে আবার ওই কি মরিয়ম খেজুর একটা আছে সম্ভবত না মরিয়ম খেজুর কিনে মরিয়ম ফুল কিনে কেন ও যে মারিয়াম আলাইহসালাম তার গর্ভে আল্লাহ কুদ্রতি ভাবে যে সন্তান দিয়েছিলেন ইসা আলাামকে তার জন্মটা হয়েছে একমাত্র মানে সরাসরি আল্লাহ কুদরতে তাই না এবং তার বর্ণনা আল্লাহ উল্লেখ করেছেন তিনি গাছের সাথে বসে ছিলেন খেজুর আল্লাহ খাইছেন আল্লাহ তারা খুব সহজে গর্ব খালাস করে দিয়েছেন এখন এই ভালো আহ সন্তান বা বা যাতে ভালোভাবে দুনিয়াতে আসে সেজন্য মানুষ মরিয়ম ফুল কিনে সেজন্য মানুষ ওই মরিয়াম খেজুর তালাশ করে কোথেকে সেই মরিয়াম খেজুর দুই হাজার বছর আগের খেজুর গাছ এখন কোথেকে আসবে কে বা কারা নাম দিছে আর ধান্য কথা যেই আমল কোরানে বর্ণিত হয়েছে মরিয়ামের মায়ের মরিয়ামের মায়ের যেই দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনে যুক্ত করে দিয়েছেন ওই খেজুর মরিয়ামের খেজুর সংরক্ষিত থাকা সহজ না কোথাকার কোন মরিয়াম ফুল কিন্তু আপনার এই যে আমল এটি তো কোরআনে সংরক্ষণ করা হয়েছে ভুল নয়। মরিয়ামের মা যে দোয়া করেছিলেন গর্ব থেকে সন্তানকে ভূমিষ্ঠ করার পর সে আমল আমরা জানিও না করিও না ওই যেগুলা আপনার মানে কোথাকার কোন কে কারা ছড়াই দিছে সে মরিয়াম খেজুর কিনে কিনে খাওয়াচ্ছি মরিয়াম ফুল আমরা কিনতেছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ের দান করেন ভাইয়েরা শিশুর জন্মের পরে একজন অভিভাবকের দ্বিতীয় করণীয় হল প্রথম করণীয় আশ্রয় করা দ্বিতীয় করণীয় আল্লাহর কাছে কি করে দেওয়া সমর্পণ করে দেওয়া সপরদ করে দেওয়া যে আল্লাহ এই যে আসলো এই যে আপনার বান্দা দুনিয়াতে আসছে কঠিন চ্যালেঞ্জ তার সামনে কঠিন চ্যালেঞ্জ যে পৃথিবী विशेषकर आज शुमा, के समाज व्यवस्था जो परिवेश जानना जावाज कह नल्ला बड़ कठिन चतुर्दी के काटार का हराम काफरमान काटा बेदातर का फासेकी कंटा बोझा बोझाई चतुर्दी के अल्लाह युके अपनी जो आश्रय ना दें शयान शयतानी थे बांसते एक दायित्वशील अभिभावक द्वितीयकरणी हल्की दो शयान आश्रय प्रार्थना कर मरियामां जरकम दुआ कर दुआज भाषा आल्ला अपनी शयतान आक्रमण थ शयतान जान तापदगामी करते नार क्षति करते ने जान पद सरए दीतेरते मुस्तिम केल्लाह जीवन प्रथम् चेहरे প্রার্থনা করে চেয়ে প্রথম ঠিকই না আচ্ছা আমল কোরআ আপনার কাছে এবং তার যত বংশধর আসবে তাদের সবাইকে সবাই যেহেতু আমাদেরই বংশধর হবে তো তাদের সবাইকে আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করিয়েন আল্লাহ সোহাতাল রক্ষা করছেন আল্লাহ কি করছেন তার উল্লেখ আছে শয়তান যে কোনো শিশুর মৃত্যুর পরে একটা করে একটা এই সরি জন্মের পরে একটা আক্রমণ করে আল্লাহ সুহান তালা সেখান থেকে হেফাজতে রাখেন বিস্তারিত অনেক আলোচনা এখানে আছে সেদিকে যাচ্ছি না এই আমলটার দ্বিতীয় সূত্র নেন নবী সাল্লামের আমল থেকে এটিও বুহারিতে হোসেন এবং জন্ম হয়েছিল তখন তিনি একটা দোয়া পড়ছেন কি দোয়া জন্মের পরে বলতে একারে জন্মের পরপরই করছেন এমনটা হার্দেশ থেকে পুরস্কার বোঝা যায় না অবশ্য তাদের জন্য তিনি আশ্রয় প্রার্থনা করতেন দোয়া করতেন বুঝার কথা আহ কিরকম দোয়া করতেন দোয়া করতেন এই বিকালিমা তিল্লাহিৎ তা আহ মিনকুল্লি শাহত ওহাম্ম ওমিনকুল্ল আইনিন লাম্মা রইজু রিজু কুমা আহ বিকালিমা তিল্লাহিৎ তাম্ম মিনকুল্লি শৈতান ইন ওহাম্মা অমিন কুল আইনিন লাম্মা আহ হুবহু এটা পড়া কোনো জরুরি না উনি দুইজনের জন্য দোয়া করছেন এই জন্য বলেছেন এটা জন্মের পরপরই করতে হবে এটা জরুরি না বাকি জন্মের পরে যে কোনো সময় শিশুর জন্য এই দোয়াটি করা অভিভাবকের আহ দোয়াটির অর্থ হলো এই আমি হে শিশু তোমাকে আল্লাহর আশ্রয় চাই অথবা হে আল্লাহ আমি আশ্রয় চাই এই শিশুর জন্য এই শিশুর জন্য আমি আপনার আশ্রয় চাই দুটি বিষয় থেকে এক হল শয়তানের আক্রমণ থেকে যেটা মারিয়ামের মা দোয়া করছিলেন আরেকটা নাম ইসালাম যোগ করছিলেন সেটা কি বদনজর থেকে শিশুদের প্রতি একটু বদনজরটা বেশি লাগে এটাই বাস্তবতা তো নবী সব তার নাতি হাসান জন্য নিছিলেন যেন আল্লাহ আল্লাহলা হেফাজতে বদনজর থেকে হেফাজতে রাখেন তাহলে আমরা দ্বিতীয় আমল পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ যে সন্তানের জন্মগ্রহণের পরে সুবিযু সুবিধা মতো আল্লাহর কাছে কি চেয়ে নিব তার জন্য শয়তান থেকে আশ্রয় আপনি পান তাহলে সেই সুসংবাদ পাওয়ার পরে সর্বপ্রথম কি কথাটা বলবেন আমরা কি কথাটা বলি আগে সেটা বলেন যে কোনো সন্তান জন্মগ্রহণের সংবাদ পাইছেন আপনার সাদিকের হয়েছে আপনার নিজের হয়েছে অথবা আপনার ভাইয়ের হয়েছে কারোর হয়েছে প্রথম প্রশ্নটা কি হয় ছেলে না মেয়ে ঠিক কিনা যদি সংবাদদাতা না বলে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে যদি বলে যে ভাই আমার তাহলে এটা সন্তান দিছে তো প্রথম আমরা প্রশ্ন করি কি ছেলে না মেয়ে তো এটা বিরাট একটা আমাদের জন্য আহ সংশোধনী আদাবুল মুফরাদ ইমামি রহমাল লিখিত এখানে অবৈধ বলেন সংবাদ আসলে যে কেউ মোদিনাতে কারোর সন্তান হয়েছে খবরটা ওনার কাছে আসছে আমাকে তার কাছে ওনার কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে উনি কখনো জিজ্ঞাসা করতেন না ছেলে নাকি মেয়ে উনি জিজ্ঞেস করতেন একটা কথা কি জিজ্ঞাসা করতেন সে ঠিকঠাক আলহামদুলিল্লাহ আলমী আমলটি কার ভাই আয়সাদ যিনি শিখেছেন নবী সাল্লা সাল্লাম থেকে সবচাইতে বেশি সবচাইতে সরাসরি কাছে থেকে দেখে এটা তার আমল ছিল তো এখান থেকে কি বুঝলাম যেকোনো শিশুর সংবাদ পাওয়ার পর প্রথম করণীয় অভিভাবক অননক অভিভাবক না সকলের জন্য এটা যে আমরা প্রথম আমল করব কি আলহামদুলিল্লাহ আলমিন বলব আল্লাহ আমরা ওই যে প্রথম প্রশ্ন হয় হাদিসে বর্ণনাকারী উল্লেখ করে দিচ্ছেন কে সিরিবী অবৈধ যে আয়সা তালহা কখনো জিজ্ঞেস করতেন না আগে ছেলে ছেলে নাকি মেয়ে কারণ সন্তান ছেলে নাকি মেয়ে এটা মুখ্য না মুখ হলো সন্তান সুস্থ স্বাভাবিক কিনা এবং এর পরে সবচেয়ে বড় কামনা হবে একজন বাবার একজন মায়ের একজন অভিভাবকের যেন সন্তান সুসন্তান হয় নেক সন্তান হয় ছেলে হোক কিংবা মেয়ে হোক এটা কোনো বড় প্রশ্ন নয় বড় চাহিদা নয় বড় বিষয় নয় ঠিক কি ঠিক না আল্লাহ নবীদের সন্তান চাওয়ার দোয়া আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিচ্ছে আমাদেরকে শিখানোর জন্য নবীরা কিভাবে সন্তান চাইতেন আম্বিয়া আলিহিম সালাম कि भावर नेक नेक का नेक् छे? सन्तान दान कर भलो सतान दान करा चे आल्ला चाव उचित कि सुसंतान सुसतान সন্তান যদি নেক হয় সে ছেলে হইলেও আমার উপকারে আসবে মেয়ে হইলেও উপকারে আসবে আর আল্লাহ না করুন সন্তান যদি সব না হয় তাহলে সে ছেলে হোক আর মেয়ে হোক সে আমার দুনিয়াও ডুবাবে আখেরাতেও আমাকে ডুবাবে আফসোসের বিষয় এটা আজকে একটা চরম বাস্তবতা আজকের পৃথিবীতে সেটা হলো যে মেয়ে হলে আমরা অনেকেরই মুখ কালো হয়ে যায় ঠিক কিনা মানুষের স্বভাব আল্লাহ বনা করতে গিয়ে বলেন যে তাদের কাউকে যদি বলা হয় ভাই আপনার ছেলে হয়েছে বা তোমার ছেলে হয়েছে তখন তাদের মুখটা কি হয়ে যায় কালো হয়ে যায় কালো হয়ে যায় যদি জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে মেয়ে হলে বলে কি মেয়ে হ্যাঁ আপনাদের ভাতিজা হয়েছে আলহামদুলিল্লা ঠিক না ভাই ঠিক এগুলো মূর্খতা ছাড়া আর কিছু না ভাই মূর্খতা একটা মানুষের শুধু মেয়ে হচ্ছে তার একটা ছেলে হচ্ছে না অত একজনের শুধু ছেলে একটা মেয়ে হচ্ছে না ছেলে বা মেয়ের চাহিদা তার ভিতরে থাকা এটা দোষের কিছু না কিন্তু সন্তান হিসাবে ছেলে হলে খুশি হওয়া মেয়ে হলে বেজার হওয়া এগুলা বোকামে ছাড়া কিচ্ছু না আমরা অনেকেই মনে করি যে আমাদের যদি ছেলে না থাকে তাহলে বংশে চেরাক দিবে কে বংশের বাতি কে জ্বালাবে এটা একটা মানে বড় প্রশ্ন থাকে না আপনি মোড়ে কবরে দেয় সুটকি হবেন সেখানে গিয়ে আপনার কি জান্নাত হবে না জাহার নাম হবে সেই টেনশনে আপনি শেষ হবেন তখন দুনিয়াতে আপনার চেরাক চেরাকল না হারিকেন এটা হয় সেটা বরং আল্লাহ কাছে দোয়া করা মেয়ে হলে এটাকে ভালো সঠিক তার লালন পালন করে সুপাত্রস্থ করতে পারলে এটাকে ভালোভাবে লালন পালন করতে পারলে এনসাফ করতে পারলে আদর ভালোবাসা দিয়ে জান্নাতের ওয়াদা আছে দুইটা মেয়ে পারলে তিনটা মেয়ে পারলে ছেলে দশটা ছেলে পারলেও কোনটাকে আল্লাহ তারা জীবিত রাখছেন ছেলে না যেগুলো সব ছোটবেলায় শেষ নিয়ে গেছেন বাঁচায় রাখছেন শুধু মেয়ে উনি নিজে মেয়েদের বাপ এত যাদের কি হয় না ছেলে হয় না বা ছেলে ছেলে নাই শুধু মেয়ে मुख जत बी दे मेरा तय ना मेरा जतमा केतना মেয়েরা সব সময় স্বামীর সাথে ঝগড়া করে বাপমার পক্ষ হইয়া আর ছেলেরা বাপমার সাথে ঝগড়া করে বউয়ের পক্ষ হইয়া ঠিক না ভাই ঠিক এর মানে এই না যে আমি বলতেছি ছেলে খারাপ মেয়ে ভালো সব বাকি বেশিরভাগ ঘটনা এরকম ঘটে থাকে অথবা জন্মের পরে প্রথম কথা হবে আল্লাহর কাছে সক্রিয়া আদায় করা ছেলে হইছে নাকি মেয়ে হইছে এ সমস্ত নিয়ে মুখ কালাকালি করা এটা এক ধরনের কুফুরি এক ধরনের আল্লাহ নামতকে কি করা ডিনাই করা অস্বীকার করা এটা উচিত নয় আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা বোঝাত করেন তাহলে তিন নম্বর আমল হল সন্তান জন্মের সংবাদ শোনার পরে এটা শুধু অভিভাবকের জন্য না সকলের জন্য প্রথম কাজ হল কি করা শোনার পরে আল্লাহ শকুর আদায় করা আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ চার নম্বর আমল নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে তার কানে আজান দেওয়া কি দেওয়া কানে আজান দেওয়া কানে আজান দেওয়া এটি একটি আমল কয়জনে আপনাদের শিশুর জন্মের পরে কানে মায়ের ধরে আজান দেওয়া না ছোট বাচ্চা তো মারাই যাবে তাহলে এক্সিডেন্ট হবে আজান দেওয়া বলতে কানের আজানের বাক্যগুলো তার কাজ তার কান তার তাকে কেউ ধরলো ধরলো আপনার কোলে রেখে সামনে आहान का पोचा प्रभाव प्रभावने फुल्ला कथा बोझ भाई বলেনাফিদুল হাসিনী হুফাতে তিনি বলেন আমি নবী সাল্লামকে দেখেছি আমি নিজে দেখেছি তিনি ঠিক। নামাজের যে আজান খুব হু আজান তিনি তার নাতি হাসান কানে দিয়েছেন তাহলে এটা একটা আমল পাইলাম কি পাইলাম না আজান দেওয়া অনেকে বলেন বাম কানে একামত দেওয়া ডাইন কানে আজান দেওয়া বাম কানে ডান কানে আজান দেওয়া তো অন্য বিশ্বাস আমার আমল থেকে সাবেত হলো যদিও কেউ কেউ এটা নিয়ে সমাজে বাম কানে একামত দেওয়ার কি আছে রেওয়াজ বা সিস্টেম চালু আছে তো এটা একেবারে ভিত্তিহীন না এক্ষেত্রে তিনটা হাদিস পাওয়া যায় একটা হাদিস যেটা পাওয়া যায় সেটাকে জাল বলেছেন মহাদেশনে অনেকে হাদিসটি আরেকটাকে জৈব বলেছেন যেটা ওনার থেকে বর্ণিত ওমর এবনে আবদুল আজিজ ইসলামের খুব নাম করা একজন খলিফাদের চার খলিফার পরে বলা হয় পঞ্চম খলিফা বলা হয় অর্থাৎ খুব মানে সুশাসনের জন্য পৃথিবীর ইতিহাসে যারা যাদের নাম স্ব লেখার মতো তাদের ওনার থেকে বর্ণিত হয়েছে যে উনি বা শিশুর জন্মের পরে ডান কানে আজান দিতেন বাম কানে একামত দিতেন কিন্তু এই যে ওনার থেকে বর্ণিত হয়েছে এটারও কোনো সনদ সাড়াই অনেক সালাফ উল্লেখ করেছেন যাই হোক এই বিষয়টা এই জন্য এত বেশি মজবুতির সাথে প্রমাণিত পাঁচ পিতা সন্তানের জন্য কল্যানের দোয়া করা বরকতের দোয়া করা বিভিন্ন জিনিস দোয়া করা সারা জীবন তো দোয়া করবেনি কিন্তু শিশুর জন্মের পরে শুরুর দিকে আল্লাহর কাছে কি করবেন তার জন্য কিছু জিনিস চেয়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ একটা আমল এই আমি তো এলাকার যে সমস্ত সাহাবিরা আছেন সিনিয়র সাহাবিরা তার আমার বাসায় আসেন তাদেরকে আমি মেহমানদারি করছি সন্তান হয়েছে বাসায় আসছেন আশপাশের পাড়ার লোকজন সাহাবিরা তো তারা এসে শিশুর জন্য কি করছেন অনেক দোয়া করছেন তাদের মত করে আছে যে মানুষ আসলে নবজাতক শিশু নতুন শিশুর জন্য দোয়া করে তো ওনারা তার মত করে যাজার মত করে শিশুর জন্য কি করছেন আল্লাহ তারা এ করো সে করো অনেক দোয়া করে দিয়েছেন তো বাবা তার হিসাবে একটু খুদ্ ভাব রয়ে গেছে যে ওনারা দোয়া করছেন কিছু জিনিস আল্লাহ কাছে চাইছেন ঠিক আছে কিন্তু আমার বিশেষ কিছু চাওয়া আছে ছেলেকে দিয়ে আমার কিছু টার্গেট আছে আমারও কিছু চাওয়া আছে কিন্তু সেগুলো ওনারা বলেন নাই তো তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে বার কালাকিম আপনারা যে আমার ছেলেটার জন্য জন্য দোয়া করে দিচ্ছেন এই জন্য আমার কিছু দোয়া আছে আমি এখন একটু বলব আপনারা আমিন বলেন তখন তিনি বলেন যে আমি কয়েকটা দোয়া তখন করছি আমার শিশুর জন্য আহ তার যেন সে দিনদার হয় মুক্তাকি ফরোজগার হয় তার যেন ব্রেন ভালো হয় মেধাবী হয় এরকম কয়েকটা দোয়া করছে এই দোয়া করলে ওনারা সাথে আমিন বলছেন মহাবিবন করলে আল্লাহ যে আমি এই শিশুর বড় হওয়ার পরে আমার ছেলে যখন বড় হইছে তো এর ভিতরে আমি ওই যে দোয়া তার জন্য করছিলাম আমি লক্ষ্য করে দেখছি দোয়া খেটে গেছে এবং তার জীবনে ফলে গেছে আমি দেখছি তাহলে বাবা হিসাবে একজন সাহাবীর আমল পাইলাম যে উনি বাবা হিসাবে সন্তানের জন্য কি করছেন বিভিন্ন জিনিস আল্লাহর কাছে শুরুতেই চেয়ে নিয়েছেন ক নম্বর আমল গেল পাঁচ নম্বর আমল নম্বর ছয় তাহনিক করা কি করা ভাই তাহনিক তাহনিক করছেন আপনারা কেউ শিশুর জন্য কজন তাহানিক করছেন বলেন হয়তো প্রথম ঠিক না এটি একটি আমল এটি একটি আমল এবং সুন এটি বিলুপ্ত আমলগুলোর গুলোর মধ্যে থেকে একটি আমল তাহনিক হলো শিশুর জন্মের পরে তার মুখে প্রথম খাবার হিসেবে মায়ের বুকের শালদুত খাবে ওইটা তো ঠিক আছে আর এর বাইরে খেজুর চাবায়া, খেজুর চাবায়া, মুখের লালাতে হালকা পরে তার মুখে একটু দেওয়া। যাতে করে রসটা সে যে তো চেটে খেতে পারে এরকম করে আবার খেজুর বা খেজুর কোনো অংশ দিলে তো গলা আটকিবে ছেলে বাচ্চার জন্য কষ্ট হবে ক্ষতি হবে সেটা না মুখের ভিতরে চাবায়া ওইটাকে ভিজায়া তার মুখে দেওয়া যাতে করে সে শুধু রসটুকু সামান্য একটু রস এটে নিতে পারে খেতে পারে এটাকে বলা হয় জন্য দোয়া করতেন বরকতের এবং যেদিন হইতো সেদিনই সাধারণত আহ আপনার এবং তার জন্য কি করতেন তাহানিক করে দিতেন কি করে দিতেন তাহানিক করে দিতেন কে বলেন আপনার যুগে যে কোনো নেককার পর মুক্তি ইমাম সাহেব কোনো আলেম কোন ভালো মানুষ তার কাছে নিয়ে যাবেন তাকে দিয়ে তাহানিখ করাবেন কথা অন্য অনেক ওলামা একরাম বলেন না নবী তাহনিক করেছেন ওনার পরে সাহেবের কাছে আর কেউ নিয়ে গেছেন বলে বাপ মা দাদা দাদি নানা নানি যারাই থাকবেন এটা শুনলাম তাহলে এই তাহনিকে যে আমলটা এই আমলটাও আমাদের সমাজ থেকে একেবারেই প্রায় বিদায় হয়ে গেছে বললে ভুল হবে এটা তো নাই একটা হলো আগে থেকে ছিল এখন নাই তার স্বাস্থ্যগত দিক থেকে এবং অনেক দিক থেকে আহ কল্যাণহিত আছে সবচেয়ে বড় কল্যাণ হল নবী সাল্লা যুগে সাহাবের আমলটা করছেন নবী সাল্লাহ ইসলাম আমলটা করছেন আমরাও সেটা আমল মনে থাকবো তো নম্বর আমল সন্তানের জন্য একটা সুন্দর নাম চয়েস করা। এই এই পর্যন্ত যেগুলো বলছি ছয়টা আমল এগুলো সবগুলো হলো সন্তান জন্মের পর পর সাত দিনের আগে আগের কাজ শুরুর দিকের কাজ আর এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আমলগুলো বলবো এই আমলগুলো হলো সন্তান জন্মের পরে সাত নম্বর দিনের আমল এই সাত নম্বর দিনের আমলের ভিতরে এক নম্বর আমল এবং সিরিয়ালে সাত নম্বর আমল হল সুন্দর একটা নাম রাখা কি রাখা ভাই সুন্দর একটা নাম রাখা এবং এই সম্পর্কে আবু মুসা শাহির হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন উরিদ আলী গুলাম আমার একটা শিশু হয়েছিল একবার ছেলে হয়েছিল তো আমি নবী সালাম কাছে তাকে নিয়ে আসিফ আসাম্মা ইব্রাহিম তিনি তাকে তখন ইব্রাহিম বলে নাম ইব্রাহিম নাম রাখলেন ফাহান নাকাহু বি এবং একটা খেজুর দিয়ে তিনি তার তাহানি করাই দিলেন এবং তাকে বরকতের দোয়া করলেন এরপরে শিশুটা আমার হাতে দিয়ে দিলেন তিনটা আমল করলেন এ হাদিস থেকে প্রমাণ হল নাম রাখলেন কর্তব্য এবং এই নাম রাখাটা আপনার দিন হতে পারে তবে কোনো কোন বর্ণনাতে সাত নম্বর দিনের কথাও আসছে এটা কোনো বাধ্যবাধকতা না যে এই দিনে রাখতে হবে তবে সাত নম্বর দিনের ভেতরে নামটা রেখে ফেলা উচিত অনেক সময় আমরা অনেক দেরি করে ফেলি সাত নম্বর দিনের ভিতরে রেখে যাওয়া উচিত নাম সবচেয়ে উত্তম নাম সবচেয়ে শ্রেষ্ঠ এবং বেস্ট নাম কোনটা আবদুল্লা এবং আব্দুর রহমান সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এরপরে কোন নাম নাই দ্বিতীয় শ্রেণীর নাম কোনটা প্রথম শ্রেণীর নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান দ্বিতীয় শ্রেণীর নাম কি দ্বিতীয় শ্রেণীর নাম হলো আল্লাহর যে ৯৯টি নাম আছে আল্লাহর নিরানব্বই নামে শুরুতে আব্দ যোগ করলে যে নামগুলো হবে কি যোগ করলে আবদন যোগ করলে যে নামগুলো হবে যেমন আব্দুল মালিক আব্দুল গফল আব্দুল রহিম হ্যাঁ আব্দুল উদ্দ যত আল্লাহর নিরানব্বই নাম দিয়ে যে নাম আছে আমরা নাম খুঁজে পাই না শিশু হলে নাম নিয়ে যে কি এক অস্থির হয়ে যা মানুষ একটা নাম দেন ভাই একটা নাম দেন নাম ঠিক করতে পারে না আল্লাহর নিরানব্বই নাম এটা শুরুতে আব্দুল লাগাইলে ছেলেদের নাম হয়ে যায় আমাতুন লাগাইলে মেয়েদের নাম হয়ে যায় বাঁধি মেয়ে গোলাম আর পুরুষ ছেলে গোলাম আল্লাহর বান্দা আল্লাহর মেয়ে বান্দা তাইলে নিরানব্বইটা নাম তো আপনার হাতের কাছেই আছে এবং এর ভিতরে বহু নাম আছে যেগুলো আমাদের সমাজে খুব একটা শোনাই যায় না আমরা নাম রাখার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আমাদের দেখা দেয় এর ভিতরে একটা হলো আনকমন নাম খুঁজি আবদুল্লা নাম রাখতে বলে বলে যে আবদুল্লাহ আবদুল্লা তো মানে আছে আমার বোনের ছেলের নাম তো সমস্যা কি আপনার বোনের ছেলের নাম হয়েছে আপনারা দেখেন দেশে একটা কালচার আছে বাপের নামও আবদুল্লা ছেলের নামও আবদুল্লা দাদার নামও আবদুল্লাহ নাতির নামও আবদুল্লা তো কোনো সমস্যা হয় না আমরা বলি ডাকলে তো সমস্যা আবদুল্লাহ বলে দুজন দৌড় দিবে এই সমস্যাটা জীবনে কয়বার হবে। এই সমস্যাটা জীবনে কয়বার হবে। এগুলা আসলে। আমরা আনকমন নাম খুঁজতে গিয়ে এমন এক আনকমন নামের পিছনে পড়ে যাই যেটা আমাদেরকে সুন্দর নাম থেকে দূরে সরাই দেয় এজন্য আপনি আজকে আবদুল্লাহ আবদুর রহমান বা এই সমস্ত সুন্দর সুন্দর ভালো ভালো নাম খুব বেশি একটা রাখার কালচার আস্তে আস্তে উঠে যাচ্ছে মানুষ লালটু বল্টু টোল্টু এই সমস্ত নাম রাখে হেফাজত করেন সুন্দর একটা নাম রাখা এটা সন্তান নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মায়ের বা একজনের তিনটা চারটা করে নাম থাকে একজনের কয়টা করে নাম থাকে তিনটা চারটা করে নাম থাকে এবং সবগুলো আলাদা আলাদা নাম সব নামগুলা কি আলাদা আলাদা নাম আমি কি বুঝাতে পারছি যেমন ওমর ফারুক আচ্ছা এটা আরেক সমস্যা সেখানেছি তার আগে একটু বলিনি যে একজনের তিন চারটা নাম লাগে মোহাম্মদ আলী দুইটা নাম কিন্তু এখানে একটা নবীর নাম নবী সাল্লা সাল্লামের নাম আরেকটা হলো নবী সাল্লাহামের চাষাতোবাইয়ের নাম জামায়ের নাম ঠিক কিনা দুইজনের নাম একজনে দখল করছে ঠিকই না এভাবে আমাদের দেশে যত নাম পাবেন বেশিরভাগ নামগুলো একজনের তিনটা চারটা নাম এটা এটা একটা ভুল কালচার এটাতে কোনো মানে করোনা দিস অশুদ্ধ হয়ে যাবে আলোকে অশুদ্ধ হয়ে যাবে বা এটা কারণে আপনার কোনো গুণা হয়ে যাবে এরকম না কিন্তু এটা মানে সঠিক না নাম থাকবে কি একটা নাম থাকবে একটা সেটা যেটাই হোক হ্যাঁ তার সাথে বাবার নাম যুক্ত হতে পারে তাইলে দুইটা হলেও সমস্যা নেই দাদার নাম যুক্ত হয়ে তিনটা হলেও কি নাই দুশোর কিছু নাই কিন্তু আপনার একারই নাম কি ভাগ্য বলো হের বাপের নাম আব্দুল গফুর হের বাপার নাম যদি হইতো কি সর্বতালি আলী তাহলে তার মধ্যে তো আরো দুইটা নাম হইতো ঠিকই না তো এগুলো মানে এক ধরনের ভুল নাম যেকোনো একটা নাম রাখা উচিত এক্ষেত্রে একটা কালচার আমাদের সমাজে যেভাবেই হোক ঢুকে গেছে শিয়াদের প্রভাবের কারণে এককালে হয়তো আমাদের দেশের নামগুলো রাখার ক্ষেত্রে শিয়াদের একটা ভূমিকা ছিল তাদের কাছ থেকে হয়তো দিন শিখছে আফগান থেকে বা মোগল আমলে শিয়াদের একটা প্রভাব ছিল আমাদের দেশে বেশিরভাগ নামের সঙ্গে আপনার নামে শেষে আপনারা দেখবেন হয় আলী নয় হাসান নয় হোসেন খেয়াল করছেন আপনারা এখানে যদি এখন যাচাই করি আমরা তো আমার মনে হয় শতকরা তিরিশ জন মানুষের নামের শেষে হয় হাসান আছে নয় হোসেন আছে আর না হয় আলী আছে আপনি শুধু তিনজনের আর কারটা রাখবেন না এটা তো বোঝা যায় যে তাদের যে শত্রুতার কালচার শিয়াদের সেটা আপনার ভেতরে আসাল্লা মাফ করে এটা একটা ভুল অতএব আপনি যদি মোহাম্বত করে সাহাবির নামকে রাখতে চান তো নামের ক্ষেত্রে তো ওই যে আল্লাহর নাম শুরুতে আবদুল লাগায় রাখা এটা এ ক্লাসের নাম দুই নম্বর হলো নবীদের নাম তিন নম্বর হলো সাহাবিদের নাম কোনো সাহাবীর নাম আপনি কি করেন রাখেন সুন্দর আলী রাখেন ওমর রাখেন আউ বকর রাখেন কোন অসুবিধা নেই তো ক্ষেত্রে যে কোনো একটা নাম আমরা রাখি কিন্তু ওই যে সাথে আরো দুইটা তিনটা লেজুর যুক্ত করে দিই এবং শেষে আলী হাসান হোসাইন মনে হয় কামরুল হাসান দেলওয়ার হোসেন তারপরে আহ শরবত আলী আব্দুল আলী আর অর্থের দিক থেকে অনেক সমস্যাও আছে অনেক নামের মধ্যে অর্থের দিক থেকে কি আছে সমস্যাও আছে যেমন রহমত আলী রহমত আলী মানে কি আলীর রহমত আলীর করুণা এ তো শিয়ারা আলী আল্লাহকে আল্লাহর জায়গা দেয় এই জন্য আল্লাহর আলীর রহমতে তারা সন্তান পাইছে দেখিয়া সন্তানের নাম রাখে আলীর রহমতে সন্তান পাইছি আমরা তো এটা বলতে পারি না হ্যাঁ আল্লাহ সুমাহাত গুনবাচক না আমার ভিতরে একটা হল আলী আপনি সেই দৃষ্টিকোণ থেকে রাখলে সেটা ঠিক আছে কিন্তু মানুষ আসলে বুঝেও কি রাখে এটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো যেটা উনি বলছেন ওমর ফারুক এখানে ফারুক এটা হলো একটা কি একটা উপাধি এটা শুধু ওনার জন্য খাস আপনি ওমর ফারুক কোন ইয়ে জন্য আপনার সন্তানের জন্য রাখলে সেটা কি হলো না এটা খাটলো না আপনি যদি রাখতে চান ওমর রাজনকে মহব্বত করে আপনি ওমর রাখেন কিন্তু ওনার উপাধি আপনার সন্তানের জন্য আপনি জুড়ে দিবেন এটা সঠিক না ঠিক আছে একইভাবে আওকর সিদ্দিক নাম বেশিরভাগ মানুষ না ওসমান ওসমান ঘনি এভাবে রাখে তো এরকম আরো বহু সাহাবি আছেন আবু আইয়ুব আনসারি এভাবে যুক্ত করে সাহাবিদের নামের সঙ্গে তাদের যে আলাদা পরিচয় আছে ওইটাও আবার যুক্ত করে ভাই কার পরিচয় কেউ কি করতে পারে না গ্রহণ করতে না ওইটাকে আলাদা নাম হিসাবে নেন ভিডিকে আপনি কথার কথা আহ শেখ মুজিবকে আপনি খুব মোহাবুত করেন আসেনা অনেক লোক যে শেখ মুজিবকে মহব্বত করেন দেখে তার নামে সন্তানের কি করেন নামকরণ করেন তো শেখ মুরহুম শেখ মুজিবকে মহব্বুত করে আপনি ছেলের নাম যদি মুজিবুর রহমান রাখেন আপনারা কেউ বাধা দিবে কিন্তু আপনি যদি ছেলের নাম রাখেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান তাহলে মানুষ আসবে না এটা তো খাটলো না বঙ্গবন্ধু তো ওনার টাইটেল এটা তো আর কারোর জন্য আসবে না নামটা সবার জন্য আসতে পারে ঠিক একই ভাবে আরো যে সমস্ত রাজনৈতিক নেতা আসেন অন্য আছেন সব ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক না হোক সুন্দর অর্থবহ অর্থের দিক থেকে খারাপ কিছু নাই এরকম নাম রাখা সবচেয়ে বেস্ট আল্লাহর নামকে আল্লাহ রাখা দুই নবীদের নাম রাখা তিন সাহাবিদের নাম রাখা আফসোসের বিষয় এই তিন শ্রেণীর কোনোটার ব্যাপারে আগ্রহ নাই আমাদের কাছে যত মানুষ নাম চাইতে আসে বেশিরভাগ মানুষ বলে আনকমন নাম দেন দুই অক্ষরের নাম দেন ওই যে টাল্টু বল্টু যেগুলো শুনে নাই কোনদিন এরকম নাম চায় যে নাম কোথাও নাই আশপাশে এরকম নাম চায় একটা লোক বরনা সবচেয়ে সুন্দর অর্থবহন আমাদের আকি করা শিশুর জন্মের পরে আকিকা এটি গুরুত্বপূর্ণ একটি আমল আকিকা সর্বোচ্চ সুন্নত এর উপরে না ফরজ ওয়াজিব অবশ্যই না এটার সর্বোচ্চ গুরুত্ব হলো কি পর্যন্ত সন্নদ পর্যন্ত অনেকে যাই হোক আকিকা শব্দের অর্থ হলো কাটা অর্থ কি কাটা কাটা তো বলা হয় কারণ ওই দিন ছাগল জবা হয় কাটা হয় অথবা কেউ কেউ বলছেন যে বাচ্চার চুল কাটা হয় সেজন্য ওই ওই দিনের জবাইয়ের নামও হয়ে গেছে কি কাটার জবাই অর্থাৎ কাটার দিনের জবাই নামে হয়ে গেছে আকিকা মানে কাটা আচ্ছা আকিকা সম্পর্কে नबी सल्ला नाती हसान रदीआल्लामार जन्मे मेष जबई करबी सल्लाम एदेश कर আসাহা বলেন আমার নির্দেশ করার চেষ্টা করব আকিকার ক্ষেত্রে আহ প্রথম কথা হল আকিকার সীমা কোন সময় করতে হবে সাত নম্বর দিনে সাত নম্বর দিন কোনটা অনেকে ভুল বুছেন সন্তান ওই দিনের পরে সাত দিন পরে না সন্তান জন্মগ্রহণ করে যে বারে বারে যে জন্মগ্রহণ করে পরের সপ্তাহ তার আগের দিন রবিবারে জন্মগ্রহণ করলো তার সাত নম্বর দিন কিবারে হবে শনিবার হবে সোমবার না সোমবার তো আরো পরে হবে শনিবার হবে রবিবারে হলে রবি সোম মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র শনি সাত নম্বর দিন হবে শনিবার সোমবারে জন্মগ্রহণ করলে আকিকে হবে কিবারে রবিবারে শুক্রবারে জন্মগ্রহণ করলে আকিকা হবে বৃহস্পতিবারে এ হল আকিকার সময় সাত নম্বর দিন তবে বুরাইদা বুরাইদাহ রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত একাদিসে আসছে যেটি বাইহাকিতে বিশুদ্ধ বর্ণিত হয়েছে যে নবী সদিক অথবা তিন নম্বর সুযোগ আছে একুশ নম্বর দিনে এই তিনটাই এহাদেশ দ্বারা বোঝা গেল সুননাত তবে এক নম্বরের সুননাত হলো ফার্স্ট ক্লাসের সুন্নাদ হলো সাত নম্বর দিনে করতে পারলো উত্তম আর না হলে চোদ্দ বা একুশ নম্বর দিনের আরো দুইটা স্টেশন আছে সেগুলো ধরতে পারেন কিন্তু যদি এই তিন দিনের কোনো দিন আপনি করতে না পারেন তাহলে সুযোগ আছে পরবর্তীতে যে কোনো সময় করার কিন্তু এই তিন দিনে বা বিশেষ করে সাত নম্বর দিনে করা উত্তম এখন একটা প্রশ্ন আসে মেয়েদের জন্য আকিকার পশু পোষ জবাই করতে হবে একটা ছেলেদের জন্য হলো দুইটা কেন এটা কিছুটা বৈষম্য মনে হয় না বিশেষ করে আজকের নারীবাদের যে জোয়ার চলতেছে নারীবাদের জোয়ারে তো এটা বড় প্রশ্ন ছেলে হয়েছে দেখি কি খুশি দীঘা ইসলাম দুইটা করতে বলছে মেয়েদের বেলা একটা কেন হ্যাঁ একজন মুসলিমের সবচেয়ে বড় উত্তর হলো ক্ষেত্রে আমরা নবী সালাম এর অনুসরণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন উনি বলেছেন সেটা আমান না মেনে নিয়েছি যুক্তি খুঁজে আমল করা এটার নাম কি নয় ইসলাম নয়। যারা যুক্তি ছাড়া আমল করে না বিশ্বাস করে না তারা মুসলিম না তারা কি না যুক্তি ছাড়া বুঝে না তার আগে যুক্তি দিতে হবে তারে প্রত্যেকটা কাজ তারপরে সেই করবে তাহলে এটারে কি বলে না ইসলাম গ্রহণ বলে না পৃথিবীতে যখন মানুষ জাহান নামে যাবে তখন সবাই ইমানদার হয়ে যাবে জাহান নামে যাওয়ার আগে কি হয়ে যাবে ইমানদার হয়ে একটা মজার কথা আছে একটা মজার কথা আছে আহ রসিকতা করে ধাদা ধাদা আর কি যে কোন বেঈমান জাহান নামে যাবে না কোন বেঈমান জাহান নামে যাবে না মানে কি কোনো কাফের কি যাবে না জাহান নামে একটি কাফেরও জাহান নামে যাবে না মানে কি কাফের জাহান নামে যাবে না মানে তাহলে কে যাবে আর কেউ জাহান নাম কিছু বিশ্বাস করলে এটার মূল্য আর নাই এর মানে হলো যে কাফের জাহান নামে যাবে না জাহ যখন যাবে তখন ইমান আসবে কিন্তু সেই ইমানের ভ্যালি ডিটি আল্লাহ সুমতালার কাছে আর নাই বা থাকবে না যাই হোক তাহলে যেটা বলছিলাম আকিকার ক্ষেত্রে কেন মেয়েদের ক্ষেত্রে একটা ওই যে নবীমান সেই জন্য আমার কোনো যুক্তি আর প্রয়োজন নাই কিন্তু এর বহু বাইরে আছে দেখুন ছিল তাদের প্রভাব ছিল সমাজে। ছিলুদিরা মেয়ে হলে কোনো আকিকাই করতো না আকিকা এটা আগে থেকে চালু ছিল তারা ছেলে হলে আকিকা করতো মেয়ে হলে কোনো আকিকা করতো না কারণ মেয়ে হলে তো সবাই কি এমনি তাদের মেজাজ গরম জবাই জীবন্ত কবর দিতে পারলে বাঁচে আবার আকিকা মেয়ে হলে যাই হোক এটা মুশ্রিকদের ভিতরে বেশি যে যেকোনো শিশুর জন্মের পরে তার আকিকার বিনিময়ে সে বন্ধক থাকে আল্লাহর কাছে বন্দক থাকে বন্দক বোঝেন আপনারা কাছে টাকা সে জিনিসটা আমি কি করতে পারবো ছাড়াতে পারবো না ছাড়াইলে ততক্ষণ পর্যন্ত ওটা আমার হবে না সন্তান বন্ধক থাকে জন্মের পরে আকিকা দিলে বন্ধক ছুটে মানে কি বন্ধক থাকে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা সম্পর্কে অনেক কথাই আছে এর মানে সুপারিশ করবে না বন্ধকলো আল্লাহ তালা একে শৈতান থেকে সুরক্ষিত করা দুনিয়াতে বিপদ থেকে রক্ষা করা এই জিনিসগুলো মানে লক থাকে আকিকা করলো লক খুলে গেল কথা বুঝে আসছে তো ছেলেদের জীবনে নিরাপত্তার ঝুঁকি সবচাইতে বেশি মেয়েদের তুলনাতে এবং ডাক্তাররা বলেন যে পুরুষদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মেয়েদের তুলনাতে কম থাকে আর মেয়েদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে আল্লাহ ডোজকায় যদি আমি ডোজ হিসাবে নেই তার নিরাপত্তার জন্য তার সুস্থতার জন্য তাহলে ক্ষেত্রে ছেলের জন্য ডবল ডোজ কারণ তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর মেয়ের জন্য সিঙ্গেল ডোজ কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শুধু তাই নয় মেয়ে এবং ছেলে এদের উভয়ের মধ্যে আমরা যদি দেখি জীবনের রিস্ক কার বেশি ছেলেদের বেশি রাস্তায় গাড়িতে যাইতে হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বিপদ আপদের সম্ভাবনা মেয়েদের থেকে ছেলেদের মধ্যে বেশি থাকে অ্যাক্সিডেন্টে একটা অ্যাক্সিডেন্ট যদি দশটা মানুষ মারা যায় বেশিরভাগ ছেলেই মারা যায় তাই না তো তাদের জন্য নিরাপত্তা রক্ষার এই টিকা বা ডোজ ডবল আল্লাহ তালা রাখছেন এটা একটা যুক্তি কিন্তু এটা সঠিক না এরকম অনেক যুক্তি দেওয়া যেতে পারে সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ এবং তারান হওয়া উচিত না হলে হয়ে যাবে কিন্তু উচিত হইল সমান সমান হওয়া কাছাকাছি হওয়া মানে দেখতে একেবারে একটা আসমানা জমিন যেন তফাৎ না হয়ে যায় আমরা অনেকেই একটা গরু একটা ছাগল দেই তাই না তারা এই হাদিসের খেলাফল হয়ে যায় আপনি মনে করেন যে বিশাল বড় গরু দিলাম সবটা বেশি হয়ে গেলাম নামটা বেশি পাইছেন গোস বেশি পাইছেন মানু বেশি খাওয়াইছেন বা ঠিক আছে কিন্তু সুন্দর হল না কারণ হাদিসে একেবারে সুস্পষ্টভাবে ভাবে বলা আছে সুস্পষ্টভাবে বলা আছে যে আকিকার পশু যেন কি হয় দুইটা কাছাকাছি হয় দেখতে যেন খুব বেশি বেশ কম না হয় আকিকা কোন পশু দিয়ে দিবেন এটা একটা বড় প্রশ্ন এবং কোরবানের সাথে আকিকা মিশানো প্রশ্ন দেখুন ভাই কোরবানের সাথে আকিকা মিলায়া একসাথে দেওয়া যাবে কিনা একই গরুতে কোরবানের আকিকা মিক্স করে দেওয়া যাবে কিনা আমাদের দেশের অনেক ওলামাহরাম আহ বা বেশিভাগ ওলামাহরাম যাবে বলেন অথচ হানাফি মাঝাবের একজন প্রসিদ্ধ আলেম পাকিস্তানের মুফতি রশিদ রহমা উনি আহসান এবং অন্যান্য তিনি এটার খুব ঘরোতর বিরোধিতা করেছেন যেটা জায়েজ নাই খোদ হানাভিম আজহামের ওলা মাইক্রামেরি আমাদের হানিজুরহম অনেকে বিরোধী করেন এবং এটাকে মোটের উপরে আমরা অ্যানালাইসিস করলে দেখি এই কাজটি সতর্কতা মূলক হল নবী সাদাম যেভাবে করছেন ডাইরেক্ট সেভাবে করতে পারা সেটা কি ছাগল দেওয়া ছাগল দেওয়া কোরবানি গরুর ভিতরে কি না আকিকা মিক্স না করা কোন কোনো দিক থেকে কোরবানের সাথে আকিকার মিল থাকলে অনেক দিক থেকেই মিল নাই কোরবানের সময় আকিকার সময় এক না অনেক দিক থেকে বেশ কম আসে অনেক দিক থেকে মিল আসে যাই হোক তো এই জন্য আকিকা কোরবানের সাথে নাম ইয়ে আলাদা দেওয়া উচিত এটা একটা বিষয় গেল আরেকটা বিষয় হলো যে এক গরুতে কোরবানি দিলে আপনি ক নাম পক্ষ থেকে চলে জনের কিন্তু আকিকা দিলে এক ছেলে হলে একটা কিন্তু সেক্ষেত্রেও ওই যে দুইটা পাশাপাশি রসুল ইসলাম কাছাকাছি বয়সে বলতে বলছেন তাহলে সেক্ষেত্রে দুই গরু তো আকিকে মানুষ দেয় না হয় একটা দেয় গরু ওইটা দেওয়া ছেলে হলে এক গরুতে সেরে ফেলে অথবা এক গরুর সাথে বড় ধরে একটা ছাগল দেয় অনেকে তো গরুতে অংশ দেয় তো এই অংশ দেওয়া না দেওয়া উচিত ডাইরেক্ট গরু বা ছাগল দেওয়া উচিত দেখুন ভাই আকিকার আহ তিনটা শ্রেণী আমি বলি এক হলো আপনি গরুতে দুই নাম দিলেন এটা হাদিসেষ থেকে অনেক দূরে হয়ে যায় এটা এটা সম্পূর্ণ যুক্তি নির্ভর হয় দলিলের সরাসরি দলিলের সাথে মিলে না নাম্বার দুই দুইটা ছাগল দেওয়া বা দুইটা ভেড়া দেওয়া সরাসরি ক্লাসের আরেকটা হল যে একটা গরু দিলেন একটা ছাগল দিলেন এটা কোন রকমের চলে বুঝে কথা কথা সবচেয়ে উত্তম হলো দুইটা ছাগল দেওয়া আঁকিকা যদি কেউ দিতে না পারে সমস্যা আছে কোনো বিশেষ কোনো অসুবিধা নেই হারাম না কারণ এটা ফরজো না ওয়াজীবও নয় কিন্তু বিনা কারণে আকিকা আঁকি করা উচিত না ছাড়া উচিত না আমাদের সমাজে অনেক লোক আকিকা দেয় না অথবা বাপ হইছেন ছেলের বাপ হয়েছেন একটা ছাগল একটা ছাগলের টাকা আছে আমার কাছে সমস্যা আছে সমস্যা নাই। আপনার যদি সামর্থ্য না থাকলে একটা দিবেন কিন্তু আমাদের দেশে মানুষের জন্য আমি বলি যে একটা দিলে চলবে না ছেলের বাপ হইলে কেন কারণ ছেলের বাপে যদি বলে যে আমার সামর্থ্য নাই আমার তার সাথে কথা আছে কেমনে সামর্থ্য আপনার সামর্থ্য নাই আমার দেন। একজন বাপ সন্তান জন্মের পরে কমের পক্ষে 10 কেজি মিষ্টি কিনা লাগে আমাদের দেশে লাগে কি লাগে না হাসপাতালের ডাক্তার আয়া দারওয়ান, বাড়ি বাড়ি বন্ধু বান্ধব আশপাশের প্রতিবেশী দিতে দিতে মিনিমাম দশ কেজি ইয়া লাগে আপনার মিষ্টি লাগে ঢাকা শহরে যদি আপনি মিষ্টি কিনতে যান চারশো টাকা মিষ্টির কেজি দশ কেজি মিষ্টির দাম কত হয় চার হাজার টাকা চার টাকা মোটামুটি একটা ছাগল পাওয়া যাবে কি যাবে না আপনি বলেন যে একটা ছাগলের টাকা আছে আমরা সন্তান হইলে বা কিছু হইলে বলি কি ভাই মিষ্টি খাওয়ার আশ্চর্য শরীয় তো বলছে গোস্ত খাওয়ার অধিকার দিচ্ছে আপনি গোস্ত না চাইবেন আপনি চাইবেন লাহাম আপনি চান মিষ্টি এটা বুকামি না আর যে খাওয়ায় সেও ভুল করে কারণ অতএব আপনার মিষ্টির টাকা বেসে যাবে তো যাই হোক এই মিষ্টি কিনতে গিয়া সৈন্যতের উপর আমল করা অনেক সময় কঠিন হয়ে যায় এটা ঠিক না এটা একটা ভুল প্রবণতা আমাদেরকে সঠিকটা করার তফিক দান করেন প্রিয় ভাইরাত ইকি এর এরপরে বাচ্চার নাম বলবেন হাজহি আকিকাতো ফুলান এবনে ফুলানো আব্দুল্লাহনে অমুক হাজি আকিকাতো অমুক এবনে অমুক বাংলা বলতে পারেন বিসমুল্লাহ আকবর আল্লাহ এটা আপনার উদ্দেশ্যে করছি আপনার জন্য এবং এটা না বিশালামের আমল যেহেতু বাহাকে বর্ণিত হয়েছে অতএব এটা আমল করা ভালো আকিকার গ্রস্ত বাপমা খাইতে পারবে কি পারবে না পারবে আমার দেশে অনেক বাপমা খায় না আকিগিক গ্রস্ত বাপমা খেতে পারবে না বাপমা তো বেশি করে খাবে বাজে প্রবণতা খুব কম জায়গায় আছে যদিও জাহিলি যুগে ছিল এত মারাত্মক না জাহিলি যুগের চাইতে আরো বেশি জাহেলি যুগ সেটা হলো যে আকিকার পশুর রক্ত কোনো কোনো এলাকাতে শিশুরে খাওয়ায় বলো যে বালায় ভালো হবে মূর্খতা কোথায় চলে গেছে আল্লাহাল্লাহ করেন বলেছেন আল্লাহ তালা রক্তকে হারাম করেছেন তাহলে সেখানে শিশুরা আপনি খাওয়াচ্ছেন এবং রক্তের ভিতরে এই যে প্রবাহমান রক্ত যেটা রক্ত হয়ে আসে এটা মানুষের শরীরের জন্য বিশের মত ক্ষতিকর ভয়াবহ ক্ষতিকর জিনিস কেন আল্লাহ তালা জবাই করে রক্ত বের করে দিতে বলছেন ডাক্তাররা বলেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন কারণ কোনো পশুদের জবাই করা ছাড়া এমনি মায়েরা খান আপনি এই রক্ত তো বের হলো না এই গোষ্ঠ স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকমের ক্ষতি করে এই জন্যই তো জবাই নির্দেশ করছে শরীয় রক্ত গুলো বের হয়ে যায় আর সে রক্ত আমি কোরবানের সময় বহু দেখছি যে কোরবানি রাখে রক্তি নিজের চোখে দেখেছি বহু আল্লাহ আমাদেরকে হেদায় দান করেন জবাই সাত নম্বর দিনে করা সুননাথ অনুষ্ঠান বা গোষ্ঠ খাওয়া আপনি অন্য কোনো দিন করতে পারেন দেখা যাচ্ছে যে শুক্রবার ছাড়া অনুষ্ঠান করা হয় না তো অনুষ্ঠানটা আপনি অন্যদিন করেন কিন্তু জবাইটা কোন দিন করতে হবে সাত নম্বর দিনে করতে হবে আকিকার এক আপনি প্রবাসে আছেন দেশে বাচ্চা হয়েছে আপনি কি দিতে পারেন বাচ্চা হাসপাতালে আছে, নানা বাড়ি আছে আকিকা দাদার বাড়ি দিতে পারেন কোনো অসুবিধা নেই বাচ্চা কোথাও আছে এটা দেখার দরকার নাই যে কোনো জায়গায় দিলেই হলো দুটা ছাগল দিবেন ছেলে হয়েছে দেশে একটা দিলেন এখানে আরেকটা দিলেন অসুবিধা নেই চলবে আমাদের খাওয়ার ব্যবস্থা রাখলেন শুধু দেশ খাওয়ালেন না অনুষ্ঠান কি অনুষ্ঠান রে ভাই অনুষ্ঠান আকিকার অনুষ্ঠান আমাদের দেশে এটা একটা জোলমের অনুষ্ঠান হয়ে গেছে আকিকার অনুষ্ঠান করাতে দোষের কিছু না কিন্তু আকিকার অনুষ্ঠানে যে চাঁদাবাজি হয় এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা কাজ আপনি বলবেন মানুষ খুশি হয়ে দেয় আমি বলবো না খুশি হইয়া একশো জন অতিথি থাকলে তার ভিতরে বিশ জন হয়তো মন থেকে খুশি হইয়া দিচ্ছে বা তিরিশ জন দিচ্ছে বা পঞ্চাশ জন দিচ্ছে একটি লোক যদি নাকশ হইয়া আপনার সিস্টেমের কারণে দিতে বাধ্য হয় লজ্জায় পড়ে দেয় তাহলে আপনি তার এই এই উপহারটা আপনার জন্য হারাম হয়ে গেল নবীলাম বলেছেন লাস্তিমিন কোন মুসলমানের মাল তার সন্তুষ্ট চিত্তে না হলে মন থেকে সে খুশি হয়ে না দিলে বাধ্য হইয়া দিলে এটা জায়জ নেয় হারাম এটা হলো চাঁদা এটা হলো কি চাঁদা আমি বলছি বলি মাস্তানরা যে চাঁদাবাজি করে আমাদের দেশে মাস্তানরা যে চাঁদাবাজি করে ওইটা আর এই বিয়ের উপহার আর আকিকার উপহার এই দুই চাঁদা এটারও আমি চাঁদাবাজি বলি এই চাঁদা আর মাস্তানের চাঁদা এই দুইটার ভিতরে পার্থক্য একটা মূল জিনিস একই পার্থক্য কি পার্থক্য হলো মাস্তানের চাঁদাবাজি করার সময় কিছু হয় না ডাইরেক্ট চাঁদাটা নিয়ে নেয় আর আকিকার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে এক খাওয়ায়া খাওয়াইয়া চাঁদাটা নেন এই হলো দুই চাঁদার ভিতরে পার্থক্য কিন্তু বেশির ভাগ লোক না হইলেও কিছু লোক হইলেও নাকু হয়ে বিশ করে এই অনুষ্ঠানগুলাতে এখন তো কাছের বাচ্চার খুব কাছের লোক ফুফু ভাই এরা হয়তো এটা চেন দিল একটা আংটি দিল বা এটা কিছু দিল নগদ টাকা দিল অসুবিধা নেই কিন্তু অন্যান্য অনেক লোক আছে যারা আকিকার অনুষ্ঠানে খালি হাতে যাইতে পারে না এ দেশে এই কালচারটা নেই আমাদের মোহাম্মদ আলী গত শুক্রবারে আকিকার এক দাওয়াত পাইছে তো আমার বলে শেখ এরাবিয়ানদের দাওয়াত তো আমার বলে শেখ কি নিয়ে যাবো এমন যে এখানে তো নেওয়ার সিস্টেম নেই নিলে তুমি বেকুভইবা সবাই সামনে শরম পাইতে হবে কেউ নিবে না তুমি নিয়ে গেছে দাওয়াত দিছেন খেয়ে চলে যাবে আপনি দাওয়াত দিয়া টেবিল আর চেয়ার নিয়ে বসে আমি বলি আকিকা বিয়ের অনুষ্ঠানে যে গেটে টেবিল চেয়ার নিয়ে বসে না এটা একদম মাস্তানের চাঁদাবাজের সাথে মিল আছে আর ভিক্ষকের ভিক্ষার সাথে মিল পার্থক্য হলে এতটুকু ভিক্ষুকে ভাঙা থালেন বাধ্য হয়ে গেছে কেউ যদি বাচ্চাকে খুশি হয়ে কিছু দিতে চায় ওপেন আগে পরে কত সময় সে দিতে পারে এই সময়টাতে আমি গেটে খাতা কলম নিয়ে বসা মানে কি তুমি না দিয়ে ঢুকলে চিহ্নিত হয়ে যাবে একরকম মানুষকে ফেলে দেওয়া যেটা উচিত না আল্লাহ মাফ করেন আহ আকিকার দিনে যে কাজগুলো করা দরকার বা যে আমলগুলোর কথা আমরা বলছি একজন শিশুর জন্ম পরে সেগুলো তো আমরা করি না করি হলো কুকাম বিশেষ করে ঢাকা শহরে এখন ঢাকা না সব জায়গাতেই ম্যাক্সিমাম জায়গাতেই আকিকার যে অনুষ্ঠান করে আল্লাহ মাফ করো কৃতিমত ক্যালকুলেশন করে তো হিসাব বাইর করে কত খরচ হবে কত লোক দেওয়া দেবে কি গিফট আসতে পারে কত টাকা আমাদের প্রফিট থাকতে পারে অনাচার যেটা বিয়ের ভিতরে হয় সেটা হলো লম্বা লম্বা বড় বড় আপনার সাউন্ড বক্স আনা ধুম ধারাক্কা গান চালায় দেয় আপনার লক্ষ্য করছেন এটা কারোর বাচ্চারা আকিকা মানে সেখানে আশপাশে সবার ঘুম হারাম এটা কি শূন্যতের উপর আমল হলো না তামাশা হলো এই বাচ্চার উপরে তো আল্লাহর গজবের রহমতের জায়গায় যে বাচ্চার আকিকা উপলক্ষে পুরো এলাকা মানুষের ঘুম হারাম আমি নিজে গতবার ছুটিতে গেছি দেশে রাত বারোটা একটা বাজে হঠাৎ করে দেখি ধুম দা শুরু হয়ে গেছে গভীর কি ব্যাপার বিশাল সাউন্ড দিয়ে গান আমি নেমে বের হলাম আমার ওয়াইফ বলে যে যায় না এত রাত্রে ঢাকা শহরে মানুষ বাসাতে বাইরে কি বলো এলাকায় কোনো মানুষজন বসবাস করে না নাকি বাইর হয়ে যায় দেখি যে আকিকার ধুমদারাকা গান চলতেছে বললাম যে ভাই মাথার বিবেক কোথায় গেছে এই শিশুটা জন্ম হয়েছে তার জন্য সবাই দোয়া করবে এই যে আমার ঘুমটা বদা শত শত করতেছে শিশুর জন্য আর আপনি দুমদাড়াক্কা গান লাগাই মূর্খতা কোথায় গিয়ে ঠেকছে আপনি বিয়ের অনুষ্ঠানে গান বাজাবেন না নাচবেন আরো কিছু করবেন আপনার বাসা আপনি করেন আপনি সাউন্ড বক্স দিয়ে পুরো এলাকার মানুষের কষ্ট দিচ্ছেন শিশুর কষ্ট হচ্ছে অসুস্থ লোকের কষ্ট হচ্ছে ঘুমন্ত মানুষের কষ্ট হচ্ছে অনেকের ডিউটি আছে রাতভর আমি পুরো এলাকার মানুষকে বাধ্যতামূলক গান শোনাই কেউ কিছু বলারও অধিকার নাই সাহস নাই ক্ষমতা নাই মূর্খ কোথায় চলে গেছে তো একই অনুষ্ঠানকে এটা বেবরকতি করে কল্যাণ নষ্ট করে এই সমস্ত গান বাজনার কারণে আল্লাহ হেফাজত করেন প্রিয় ভাইরা নয় নম্বর আমল হলো বাচ্চার মাথার চুল কাটা চাষা সাত নম্বর দিনে এবং চুল চাষের পরে আরেকটা আমল আছে যেটা হয়তো জীবনে প্রথম শুনছেন সেটা হলো চুল চাষের পরে চুলের ওজন করা চুলের ওজন পরিমাণ রূপাল রাস্তা দান করা কয় জন করছেন হাততোলে দুজন করছেন মার্শাল্লাহ আর কেউ করেননি আলহামদুলিল্লাহ আমি তিনে সন্তানের সময় করছি দুই সন্তানের সময় তো দেশে থাকতে আপনার ওই পলিথিন করে আমি নিয়ে গেছি স্বর্ণের দোকানে স্বর্ণের দোকানে যায় কারণ স্বর্ণের দোকান ছাড়া পঁয়ত্রিশ সমস্ত শূন্যতার উপর আমল করা দরকার কিন্তু আমরা জানি না আমল করব কোথেকে আপনি রূপা দেওয়া জরুরি না রুপার সমান মূল্যে দান করে দিলেন কিন্তু ওই চুলের উপরে আন্দাজ করে মাপটা না পারলে আন্দাজ করে দিয়ে দিলেন এটা করা উচিত এবং এ সম্পর্কে মুস্তাদ আহমদের ভিতরে বিশুদ্ধ সূত্রে আছে আর অন্য জায়গাতে একটা হল আহ আবু আফর বলেন যেটা মুস্তাদহমদের ভিতরে আসছে তিনি বলেন নবী সাল্লাম যখন হাসান জন্ম হয়েছিল তখন এই শিশুর মা ফাতেমাকে বলেছেন এ হলে তীর আসা এ ফাতেমা এই ছেলের চুল চাঁসো দশ নম্বর আমল হল এটা আরো বিদায় হয়ে গেছে এটা আমি নিজেও জানতাম না এবং আমার তিনি সন্তান কোনটা সময় করিনি সেটা হলো যে সন্তান জন্মের পরে জাফরানের কালার দিয়ে টাকের মধ্যে একটু দেওয়া মাথা কালার করা হালকা একটু আনন্দের অংশ হিসাবে এগুলো কোন জরুরি আমল না কিন্তু রক্ত না পাশ এটা দিয়ে বাচ্চার শরীর মাখাবে এটা তো ভালো জিনিস না করো নবী সালাম তখন নির্দেশ করলেন সাহেবদেরকে মাকানা দামি কান তোমরা রক্ত না মাইয়া মাখাইয়া মাখাও জাফরানের রং হলে সবচেয়ে উত্তম বা বেস্ট এটা কোন জরুরি কোন আমল না করতে পারলে করলে না করতে পারলে নাই এবং একই ভাবে থেকে একই জিনিস প্রমাণিত হয় তাহলে নম্বর আমল নম্বর মাথায় রং দেওয়া এবং সেটা চুল ছেলে হোক মেয়ে হোক সবার জন্য সাত নম্বর দিনে হলে উত্তম এবং সুন্নত এগারো নম্বর শেষ আমল তেরোটা বলছিলাম তেরোটা না নম্বর শেষ আমল হলো খাতনা করা কি করা ভাই খাতনা মানে মুসলমানি করা এবং এই মুসলমানিটা সাত নম্বর দিন করা উত্তম কবি করা উত্তম সাত নম্বর দিনে চিন্তা কর এত ছোট বাচ্চাকে মুসলমানই করাবে ছোট থাকতেই মুসলমানি করা সুবিধা ছোট থাকতেই মুসলমানি করতে সুবিধা আমার ছোট ছেলেটাকে এখানে মুসলমান করছি সাত নম্বর দিনে মুসলমানি করে ডাক্তার নার্স আইনে আমার কোলে দিল এক ফোটা ও কাছা পরে একটু হালকা করে কাঁচ এবং দিন ভিতরে শুকায় গেছে আমরা টেরি পাইনি কিন্তু বড় ছেলেটাকে মুসলমানি করাইছি বড় হওয়ার পরে ওইটা মুসলমানি করার সময় মানে হাসপাতালে যদি দোলায় তো তিনজন লাগে বেচারে দোলাইয়া দৌড়ে আনলে এরপরে হাত বাঁধরে পাও বাঁধরে একজনে পাও ধরো একজনে হাত ধরো একজনের চোখ বাঁধো এরপরে ছেলের কান্দা এরপরে ছেলের মার কান্দা ছেলের বাফের কান্দা পুরো এলাকা গরম হয়ে যায় তাই না কারণ ওই সময় আসলেও কষ্ট হয় যত বড় হয় তত মুসলমানে করা কষ্ট হয় যত ছোট থাকতে মুসলমান করাবেন তত সহজ সাত নব্ব দিনে করতে হলে সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যান ডাক্তার করে দিবি একেবারে না সবচেয়ে সহজ যাই হোক এটা সাত নব্ব দিনে করতে হবে এমন জরুরি না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এই যতগুলো আমল বললাম এগারোটা এর ভিতরে সবচেয়ে জরুরি আমল হলো এই শেষেরটা খাপনা করা এটাকে সুনানুল ফিত্রা বলা হয়েছে এমনকি খাপনা মেয়েদেরও করাইতে হয় যদি প্রয়োজন হয় এ খাতনা হলো লজ্জাস্থানের সামনে যে অতিরিক্ত অংশ চামড়া দলা হয়ে থাকে এর পেঁচে পেঁচে পেশাব থাকে নাপাক থাকে পরে এগুলো অ্যালার্জি হয় স্বাস্থ্যের জন্য শারীরিক গঠন সেরকম না যার কারণ আমাদের দেশে এটা প্রয়োজন হয় না কিন্তু অনেক দেশে প্রয়োজন হয় শারীরিক গঠনের কারণে আহ খাতনা বাচ্চাদেরও মেয়েদের ক্ষেত্রেও করতে হয় কিন্তু ছেলে মেয়ে সকলের জন্য এটা বিধিবদ্ধ তাহলে মোট আহ আমল আমরা জানলাম কার জন্য এগুলা একজন একটা শিশুর জন্মের পরে তার অভিভাবকদের বা আমাদের ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর আশ্রয় চাওয়া এবং আহ থেকে বাচ্চার জন্য দোয়া করা এটা কোন নির্দিষ্ট সময় ঠিক করা নাই দুই তিন নম্বর সন্তান কোনো বাচ্চার জন্মগ্রহণের সংবাদ পরে ছেলে মেয়ে হয়েছে কোনটা হয়েছে আজান দেওয়া বাচ্চার কানে আজান দেওয়া চার নম্বর পাঁচ নম্বর হলো তাহানিক করা তাহনিক খেজুরের রস তার মুখে দেওয়া পাঁচ নম্বর ছয় নম্বর আমল বলেন বাবার জন্য দোয়া করা বাবা শিশুর জন্য কি করা দোয়া করা বরকতের কল্যাণে দোয়া করা কয় নম্বর গেল ছয় নম্বর নম্বর হলো সুন্দর একটা নাম রাখা অর্থবহ একটা ভালো নাম রাখা আট নম্বর হলো সুন্নত পদ্ধতিতে সঠিকভাবে ভাবে ভালোভাবে আকিকা করা আকিকের ক্ষেত্রে একটা মশলা রয়ে গেছে বড় হওয়ার পরও কি করা যায় আকিকা করা যায় হাসান বসর রহমতুল্লাহ রাই বলেন যদি কেউ পুরুষ হয়ে থাকে তার আকিকা যদি করা হয় না এটা জানতে পারে সেই জন্য আকিকা করে তার নিজের আকিকা সে পরে করতে পারে তাহলে আট নম্বর আমল গেল আকিকা নয় নম্বর চুল চাষা এবং চুলের ওজন পরিমাণ রূপাল দান করা তার দশ নম্বর আমল হলো জাফরানে কারি দিয়ে মাখানো এগারো নম্বর আমল এল হাত করা আল্লাহ তাহলে আমাদের সকলকে এই সবগুলোকে আমল করার তথিক দান করে জেজাক মোল্লা ওয়াহুদ আওয়ান